আবু সাল্লামা রদুলিল্লাহতু হতে বর্ণিত আবু হরে রদুল্লাহতালাহু তাদের কাছে বর্ণনা করেন যে নবী সাল্লু আল্লাহ সালাম বলেছেন কোনো বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ কেমন করে তার অনুমতি নেওয়া হবে তিনি বললেন তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি